بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون إن الحمد لله نحمده ونسلي على رسوله الكريم আমা বা আমরা ক্লাসিক্যাল যে কিতাব আল মশারি এটা কাবার করতেছিলাম আজকে ইনশাল্লাহ আমরা চতুর্থ অধ্যায় কাভার করব চতুর্থ অধ্যায়ের টপিক হচ্ছে রিবাত এবং এর উৎকর্ষ এবং সেই ব্যক্তির উৎকর্ষ যে রিবাতে বরণ করে রিবাত কি রিবাত হল জিহাদের উদ্দেশ্যে দারুল ইসলামের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থান করা যেসব অঞ্চলে মুসলিমরা কাফেরদের হামলার শিকার হতে পারে তাকে সেসব অঞ্চলে হচ্ছে আল্লা সুবাহ বলেছেন যে অতঃপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুশ্রিকদেরকে হত্যা করো যেখানে তাদেরকে পাও তাদেরকে বন্দি করো এবং তাদেরকে অবরোধ করো তাদের জন্য প্রত্যেক ঘাঁটিতে তাদের সন্ধানে উৎপেতে বসে থাকো সুরা আলী ইমরান এর দুশো নাম্বারে আছে আল্লাহ সুবাহা তাহলে বলেছেন কর এখানে দৃঢ়ভাবে চেষ্টা করা বা দৃঢ়ভাবে সহ্য করা অর্থাৎ সবর করা যা এ আয়তে উল্লেখ করা এর অর্থ হল যে মুসলিমরা আদেশপ্রাপ্ত যে তারা সবর এবং দৃঢ়তায় অবিশ্বাসীদেরকে এমনভাবে সারিয়ে যাবে যে অবিশ্বাসীরা শেষ পর্যন্ত তাদের ধর্ম সবসময় এই আয়াত সম্পর্কে বলতেন যে আল্লাহর জন্য দৃঢ়ভাবে দণ্ডায়মান হও যতক্ষণ পর্যন্ত না অবিশ্বাসীরা কুফাররা তাদের ধর্ম পরিত্যাগ করে তোমাদের ধর্ম গ্রহণ করে বলেন আল্লাহর জন্য একদিন দৃঢ়তার সাথে দণ্ডায়মান হওয়া পৃথিবী এবং এর মধ্যে সবকিছু অপেক্ষা উত্তম বুখারি থেকে বর্ণিত সালমান আল-ফার্সি রসুল সাল্লাই বলেন আল্লাহ রাস্তায় একদিন দণ্ডায়মান হওয়া হল এক মাস রোজা রাখা এবং এর রাত্রিগুলো সলাহ পরা অপেক্ষা উত্তম এবং যদি তার মৃত্যু হয় তবে এই কাজের জন্য সে পুরস্কার পেতে থাকবে এবং তার রেজিক চলতে থাকবে এবং সে কবরে মৃত্যুর আগে শেষ হয়ে যাবে ওই ব্যক্তি ব্যতীত যে আল্লাহ রাস্তায় দণ্ডায়মান হয় এবং এর কারণ হল কিয়ামত পর্যন্ত তাদের আমল বৃদ্ধি পেতে থাকবে এবং তারা কবরে ফেরেস্তাদের জিজ্ঞাসাবাদ থেকে অব্যাহতি পাবে আবু দাউদ আল হাকিম আল কুর্তুবী বলেন এর অর্থ দাঁড়ায় যে মৃত্যুর পর রিবাদ সর্বাধিক পুরস্কার প্রদান করে রাসুলসাল বলেছেন যে আদম সন্তানের মৃত্যুর পর তার কৃতকর্ম সমাপ্ত হয় কেবলমাত্র তার করে আসা কোন দানশীলতা এবং তার রেখে আসা জ্ঞান যাতে মানুষের কল্যাণ হয় এবং সৎকর্মপরায়ণ ছেলে যে তার জন্য দোয়া করবে এই তিনটি ছাড়া মুসলিমের হাদিস দান করা এবং কল্যাণকর জ্ঞান এবং সৎকর্মশীল সন্তান সবই একদিন শেষ হয়ে যাবে এটা বন্ধ হবে যখন দান ফুরিয়ে যাবে যখন জ্ঞানের অনুপস্থিতি ঘটবে এবং যখন তার সন্তানের মৃত্যু হবে কিন্তু আল্লাহর রাস্তায় দণ্ডায়মান ব্যক্তির পুরস্কার অব্যাহত থাকবে বিচার দিবস পর্যন্ত আল্লাহ একবার কারণ শত্রুদের আক্রমণ থেকে নিরাপদ থাকলেই অন্য সব আমল করা সম্ভব এবং এই নিরাপত্তা ওইসব মুজাহিদিনদের কারণে অর্জিত হয় যারা আল্লাহর পথে দণ্ডায়মান হয় রিবাতের মধ্যে এবং উম্মাহকে পাহারা দেয় তারা যেহেতু এই দিনকে প্রটেক্ট করার জন্য তাদের লাইফের ঝুঁকি নিয়ে মুজাহিদিন এই দিনকে পাহারা দেওয়ার জন্য এবং এই জন্যই তাদের লাইফ দেয় বা এই জন্যই তারা তাদের কষ্ট করে এই জন্যই মুরাবিতার পুরস্কার এরকম যে কেমত পর্যন্ত বিচার দিবস পর্যন্ত চলতে থাকে সুহান আল্লাহ এত উত্তম আমার ওসমান রাজিয়ালে দাঁড়ালেন এবং বললেন যে আমি রসুল সল্লাস্লামের কাছ থেকে একটা হাজি শুনেছি যা আমি তোমাদের বলিনি কারণ আমার ভয় ছিল যে এটা শুনলে তোমরা সবাই করবে মদিনাতবে আমি তাকে বলতে শুনেছি যে আল্লাহর রাস্তায় একদিন দণ্ডায়মান হওয়া এক হাজার বছর অন্যত্র দণ্ডায়মান হওয়া অপেক্ষা উত্তম সুতরাং সবাই বেছে যা তারা পছন্দ করে মোসান্নাফ ইবন আবি সাহেবা আল তিরমিজা এবং আন্না সাইল্লা যুদ্ধের ভূমিতে দণ্ডায়মান হওয়া এক হাজার বছর যেকোন দণ্ডায়মান হওয়া অপেক্ষা উত্তম তিনি এ কারণে এই হাদিসটি তাদের আগে বলেন নাই কারণ তিনি এটা ভেবে শঙ্কিত ছিলেন যে সকলে তাকে ছেড়ে চলে যাবে অনেক সাহাবা এবং তাবে আছেন যাদের সংখ্যা আল্লাহ গণনা করতে সক্ষম যে যারা মক্কা এবং মদিনা সেরে আল শামের উপকুলে দণ্ডায়মান ছিলেন রিবাতের মধ্যে সে পর্যন্ত না যে পর্যন্ত না তারা শহীদ হয়েছেন এবং অথবা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন আল হারিফ বিন হিসাম জিহাদের উদ্দেশ্যে মক্কা ত্যাগ করলেন ফলে মক্কাবাসীরা মানে শোকাহত হয় আর কি বহু সংখ্যক মক্কাবাসী তাকে আল বা যা পর্যন্ত অনুসরণ করেছিল তারা সবাই কাঁদছিল তা দেখে তিনি নিজেও কাঁদলেন এবং বললেন হে মানুষগণ আমি এ কারণে তোমাদের সেরে যাচ্ছি না যে তোমরা আমার প্রিয় নও আমার যাওয়ার কারণ এটিও নয় যে আমি এ শহরের অপেক্ষা অন্য স্থানকে অধিক পছন্দ করি বরং এটা এজন্য যে ইসলাম এসেছে এবং কিছু সংখ্যক মানুষ হিজরত করেছে তারা আমাদের মধ্যকার সবচেয়ে সম্ভ্রান্তদের মধ্যে থেকে ছিল না অতঃপর আমরাও জাগ্রত হই অর্থাৎ ইসলাম কবুল করি কিন্তু আল্লাহর শপথ যদি মক্কার পর্বতগুলো স্বর্ণে রূপান্তরিত হয় এবং আমরা তার সবটাই আল্লাহর জন্য ব্যয় করি তবুও আমরা তাদের একদিনের আমলের সমান হতে পারব না অর্থাৎ যারা আমাদের অগ্রবর্তী ছিল যারা পূর্বে হিজত করেছিল অতপর তিনি বলেন যে এখন যদি তারা এই পৃথিবীতে আমাদের চেয়ে এগিয়ে থাকে তবে আমরা পরকালে তাদের সমতুল্য হওয়ার জন্য চেষ্টা করতে চাই আমি আল্লাহর দিকে যাত্রা করেছি কথা বলে তিনি স্বামের দিকে গেলেন অতপর তিনি ইয়ার মুখের যুদ্ধে শাহাদুল্লাহ তিনি বলেন যে এব্যাপারে আলেমরা একমধ্যে আল্লাহ রাস্তা দণ্ডায়মান হওয়া রিবাতে মক্কা মদিনা এবং জেরুজা আলমের অবস্থান অপেক্ষা উত্তম ইবনে আল মঞ্জুরি বলেন যে ইমাম আহমদকে প্রশ্ন করা হয় আপনার কাছে কোনটি অধিক প্রিয় মক্কায় অবস্থান করা নাকি আল্লাহর দণ্ডায়মান বলেন যে দণ্ডায়মান হওয়াই আমার নিকট অধিক ইমাম আহমদ আরো বলেন তিনি বলেন যে আমাদের দৃষ্টিতে আল্লাহর রাস্তায় দণ্ডায়মান হওয়া এবং কিতালের সমতুল্য আর কিছুই নেই একজন ব্যক্তি ইমাম মালিককে প্রশ্ন করলেন ইমাম মালিক রহমাউল্লাকে যে আপনার নিকট আমার জন্য কোনটি পছন্দনীয় মদিনায় অবস্থান করা নাকি আলেকজান্দ্রিয়ায় অবস্থান করা তিনি বলেন যে আলেকজান্দ্রিয়া অবস্থান করা রোমানরা নৌপথে আক্রমণ করতে বলে ওই টাইমে আলেকজান্দ্রিয়া ছিল রিবাতের ভূমি ওইখানে এক মুসলিমদের ভূমিতে আক্রমণের আশঙ্কা থাকতো বা এই পথে আক্রমণ করতে এই জন্য এটা ছিল রিবাতের ভূমি আলেকজান্দ্রিয়া তো ইমাম মালিক বললেন যে আলেজান্দ্রিয়ায় অবস্থান করা হচ্ছে আমার নিকট পছন্দনীয় এমন কি রিবাতে সলাতের স্বভাবও অন্যান্য সময়ের চেয়ে বেশি একইভাবে বহুগুণ বৃদ্ধি পায় সিয়াম তেলাওয়াত এবং জন্য সম্পদ করার স্বভাব উসমান রাজাল বলেন যে আল্লাহ আমাদের মুসলিম হওয়ার নির্দেশ দিলেন এবং আমরা তা করলাম অর্থাৎ মুসলিম হলাম সুতরাং আমরা মুসলিম অতপর তিনি আমাদেরকে হিজরত করার আদেশ দিলেন আমরা মক্কা জনগণ মহাজির আল্লাহ আল্লাহরাস্তায় হিজরত করলাম অতপর আল্লাহ আমাদেরকে জিহাদ করতে বলেন এবং আমরা তা করলাম সুতরাং তোমরা অর্থাৎ সামের জনগণ হলে মুজাহিদ্দিন তোমরা নিজেদের জন্য এবং তোমাদের পরিবারের জন্য এবং চারপাশের অভাবী মানুষের জন্য অর্থ ব্যয় কর কারণ যখন তুমি একটি দীরহাম নিয়ে বের হও এবং তা দ্বারা কিছু গুস্ত কেন এবং তুমিও তোমার পরিবার তা গ্রহণ কর তোমাকে তখন সাতশো দীরহাম ব্যয় করার পুরস্কার দেওয়া হবে এটা আসছে হচ্ছে দামাসকাসের যে ইতিহাস এই গ্রন্থে উসমানী যুগে আল শামে ব্যয় করার সব বহুগুণ ছিল মানে তিনি এই এটা বলছেন কারণ আল শাম ছিল রিবাহাতের ভূমি যে কোনো সময় সেখানে শত্রুর আক্রমণের আশঙ্কা ছিল কিন্তু জেনে রাখা উচিত যে শুধুমাত্র এসব সীমান্ত এলাকার জন্যই প্রযোজ্য রিবাহাতের ভূমির জন্য অর্থাৎ রিবাহাতের ভূমিতে ব্যয় করা বা অন্যান্য আমলেরও পুরস্কার অনেক বেশি যারা সীমান্ত রক্ষার কাজ করবে তারা তাদের দায়িত্ব পালন করবে কিন্তু আমার থেকে এবং আমি তাদের থেকে ইবনে আল মুবারক নির্ভরযোগ্য আল্লাহ রাসুল তাদের ব্যাপার যে তারা আমার থেকে আমি তাদের থেকে যে আমার জাতির মধ্য থেকে আমার উম্মার মধ্য থেকে এমন কিছু মানুষ থাকবে যারা কাজ করবে তারা তাদের দায়িত্ব পালন করবে কিন্তু তাদের পাওনা তাদেরকে দেওয়া হবে না তারা আমার থেকে আমি তাদের থেকে বর্ণনা করেছেন আবু হোর রাজি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লসাল্লাম বলেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তির জীবিকাই সর্বোৎকৃষ্ট যে আল্লাহর রাস্তায় ঘোড়ার লাগাম ধরে থাকে আর যখনই যুদ্ধের ডাক শোনে তখনই ঘোড়ার পিঠে আরোহণ করে এবং রা হয়ে যায় শত্রুদের হত্যা করতে এবং শত্রুদের হাতে মৃত্যুবরণ করতে এবং ওই ব্যক্তি যে পর্বতে চূড়ায় বা কোন গভীর উপত্যকায় সলাহ প্রতিষ্ঠা করে জাকাত প্রদান করে এবং তার রবের ইবাদত করে যতক্ষণ পর্যন্ত না তার মৃত্যু উপস্থিত হয় এবং তার মৃত্যু হয় এমন অবস্থায় যে জনগণ তার মাঝে ভালো ছাড়ার কিছুই দেখে না মুসলিমের হাদিস। সাহাবি আবদুল্লাহ বিন আল হারিজ বিন জাসি আল জাবিদি এর নিকট দুজন ব্যক্তি আসলো। তিনি তাদের অভ্যর্থনা জানালেন এবং তাদের তাদেরকে একটা বালিশ প্রদান করলেন যার উপর তিনি বসেছিলেন তারা বলল আমরা এটির জন্য আপনার নিকট আসিনি বরং এজন্য এসেছি যে আপনি আমাদেরকে এমন কিছু শুনাবেন যা দ্বারা আমরা উপকৃত হব সুবহানাল্লাহ এটা আমরা নিয়মিত দেখতে পাই অসংখ্য বর্ণনা আমরা দেখতে পাব যে সাহাবাদের কাছে আসতেন সাল্লা থেকে কল্যাণ কর তারা কি শুনেছেন এটা শুনতে চাইতেন বা উৎকৃষ্ট কি শুনেছেন অনুরূপই একটা ঘটনা যে তারা বলল যে আপনি আমাদেরকে এমন কিছু শুনাবেন যা দ্বারা আমরা উপকৃত হব তিনি বললেন যে যে ব্যক্তি তার অতিথিদের উদার্য সহকারে গ্রহণ করে না সে মোহাম্মদ সাল্লাম এবং ইব্রাহিমের মিল্লাতের অন্তর্ভুক্ত নয় তার উপর রহমত যে তার রাতগুলো আল্লাহ রাস্তায় তার ঘোড়ার লাগামের জন্য থাকে একটা রুটি ও পানি। এবং তাদের জন্য আফসোস যারা গরুর মতো শুধু খেতে ব্যস্ত যারা বলে ভৃত্ত বা চাকর এটা আনো ওটা আনো অথচ তারা আল্লাহকে স্মরণ করে না ইবন মুবারক অতঃপর শিরোনাম হচ্ছে যে দণ্ডায়মান হওয়ার সীমান্ত প্রহরার সময় কতটুকু টুক সময় ব্যয় করলে কমপক্ষে রিওয়ার্ড করা হল যে রিবাতে থাকার কি কোনো সময় আছে দণ্ডায়মান থাকার তিনি বলেন চল্লিশ দিন আমরা কিছু হাদিস দেখি যে তিনি এখানে হাদিস মেনশন করেছেন ইবন হাস যে আবু হৌরাইরা রাজিয়া হু বলেন আমার জন্য সমুদ্রের পাশে এক রাত দণ্ডা এমন থাকা এবং আমার পেছনে মুসলিমদের রক্ষা করা আল কাবা অথবা রসুল সাল্লাস্লামের মসজিদে আল কাদের অতিবাহিত করা অপেক্ষা অনেক উত্তম এটা থেকে আমার কাছে উত্তম এবং তিন দিন অতিবাহিত করা হল একটি পুরো হজের সমান এবং রিবাতের সবচেয়ে পূর্ণ সময় হলো চল্লিশ দিন আব্দুল রাজ্জাক থেকে বর্ণিত আনসারদের থেকে একজন ব্যক্তি উমর রাজা আলহ নিকট আসলো তাকে জিজ্ঞাসা ছিলে তিনি বলেন তিনি বর্ণিত তিনি বলেন যে যদি তুমি রিবাতে তিন দিন অতিবাহিত করো তো বিবাদীরা তাদের ইচ্ছা মতো বাধা করুক ভানো অর্থাৎ তাদের আর কিছুই হবে না বা তার জন্য যথেষ্ট ইবনে আবি সাহেব বিশুদ্ধভাবে বর্ণনা করেছেন রিবাতের নির্দেশ হলো যে একজন ব্যক্তি এমন ভূমিতে নিজেকে দণ্ডায়ন রাখবে যেখানে শত্রুরা আক্রমণের সম্ভাবনা রয়েছে রিবাত শব্দটি রাবাতা শব্দ থেকে এসেছে যার অর্থ হল বন্ধন মুরিতের উদ্দেশ্য থাকে শত্রুদের সাথে লড়াই করা মুসলিমদের রক্ষা করা বা ওই ভূমিতে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি করা সেই ভূমি যত বেশি ঝুঁকিপূর্ণ হবে আর পুরস্কার তত বেশি হবে হতে পারে স্থানটি সমুদ্রের বন্দর অথবা রিবাত হিসাবে বিবেচনা করেন না কারণ এটি মাত্র একবার শত্রু আক্রমণ করেছিল যারা রিবাতের ভূমিতে সপরিবারে অবস্থান করে তাদের ব্যাপারে ইমাম মালিককে প্রশ্ন করা হয় তিনি বলেন যে তাদের মোরাবিদ্দিন হিসেবে বিবেচনা করা হয় না কারণ মুরাবিদ হল সে যে নিজে পরিবার সে রিবাতের উদ্দেশ্যে ঝুঁকিপূর্ণ ভূমিতে চলে যায় ইবন বলেন আমার বিবেচনায় যে ব্যক্তি রিবাতের এলাকায় বাস করে এবং সেখানে বাস করার একটাই নিয়ত থাকে যে সে জিহাদ করবে এবং মুসলিম ভূমিকে রক্ষা করবে এবং সে ব্যক্তি কোনো সমস্যা ছাড়াই সেই স্থান থেকে অন্য স্থানে যেতে সক্ষম আমার মতে এমন ব্যক্তি হল মুরাবিদ এবং সে পুরস্কৃত হবে যদিও সে তার পরিবারের সাথে থাকে শাহাবাগন এবং তাবেইনরা রিবাতের ভূমিতে তাদের পরিবার নিয়ে থাকতেন রিবাতের নিয়ত নিয়ে হয়তো ইমাম মালিক একথা দ্বারা এটাই বুঝিয়েছিলেন যে তাদের জন্ম হয় রিবাতের ভূমিতে এবং সেখানে তারা বেড়ে উঠে এবং তাদের সেখানে এজন্য বসবাস করে যে সেটা তাদের স্বদেশ এবং একটা স্থান যেখানে তাদের পরিবার বসবাস করে এবং তারা সেখানে রিবাতের উদ্দেশ্যে জীবনযাপন করে না অর্থাৎ যাদের নিয়ত ছাড়া সে তার রিবাতের ভূমিতেই হয়তো তার জন্ম হয়েছে সে ওইখানে বড় হয়েছে এবং তার এটা স্বদেশ তার ওই ভূমিতে এই ব্যাপারে যদি কেউ পরিবার নিয়েও বসবাস করে বলেছেন যে করেছেন তাহলে ইনশাল্লাহ সে রিবাতের রিওয়ার্ড পাবে পুরস্কার পাবে লেখক বলেছেন এটা ইবনি আতায়া এর মতামত তিনি বলেন যে কেউ যদি রিবাতের ভূমিতে এজন্য বসবাস করে যে সেটা তার আবাস বা কাজের স্থান তবে তাদেরকে ভূমির রক্ষক হিসেবে বিবেচনা করা যাবে নয় সুতরাং যারা রিবাতের ভূমিতে বাস করে এমন উদ্দেশ্যে যা অপর কোন স্থানে থেকে পূরণ করা সম্ভব নয় বা এ কারণে যে তার পরিবার থেকে সেখানে বসবাসের জন্য জোর করে বা কাজের উদ্দেশ্যে তাহলে সে মুরাবিদ নয় এমনকি যদি কোন ব্যক্তিরিবাতে স্থানে থাকে এবং শত্রু আক্রমণের ঝুঁকি শেষ হয়ে গেলেও সে স্থানে বসবাস করতে থাকে তবে এতে বোঝা যায় যে সে ব্যক্তির উদ্দেশ্য জিহাদ নয় এবং ফলে ওই ব্যক্তির মাঝে মোরাবিতার বৈশিষ্ট্য নেই এখন যদি এমন কোন ব্যক্তি থাকে যে রিবাতের ভূমিতে বসবাস করে এবং এই চিন্তায় থাকে যে যদি শত্রুরা আক্রমণ করে তবে সে পালিয়ে যাবে তাহলে এমন ব্যক্তি পাপের স্থানে বসবাস করছে কারণ যখনই শত্রুরা আক্রমণ করবে তখন পালিয়ে যাওয়া হবে একটা বিশাল মানে কবিরা কোনা সুতরাং এমন ব্যক্তির পক্ষে এটাই ভালো হবে যে সে রিবাতের ভূমি থেকে চলে যায় কারণ সে এমন চিন্তার কারণে প্রতিটি মুহূর্তে পাপ সঞ্চয় করছে আল্লাহর পথে পাহারা দেওয়ার কি মূল্য শিরোনাম আবু খোর রাজা থেকে বর্ণিত রাফুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন দিনার ও দীর্হামের দাস এবং খামিসার দাসরা ধ্বংস হোক কারণ তারা এই জিনিসগুলো পেলে খুশি হয় কিন্তু যদি না পায় তবে অসন্তুষ্ট হয় আমি আবার দিনার ও দীর্হামের দাস এবং খামিসার দাসরা ধ্বংস হোক কারণ তারা এই জিনিসগুলো পেলে খুশি হয় কিন্তু যদি না পায় তবে অসন্তুষ্ট হয় এমন ব্যক্তি ধ্বংস হোক ও ক্ষতিগ্রস্ত হোক যদি তার শরীরে কাকা বিদ্ধ হয় তবে সে কাটা বের করানোর জন্য সে যেন কোন সাহায্যকারী না পায় জান্নাত হলো তার জন্য যে ঘোড়ার লাগাম ধরে আল্লাহর পথে জিহাদ করে তার চুল এলোমেলো হয়ে যায় এবং তার পা ধুলায় পূর্ণ হয়ে যায় যখন তাকে সৈন্যবাহিনীর সামনের কাতারে পাঠানো হয় তখন সে তাতে পরিপূর্ণভাবে তৃপ্ত থাকে এবং যখন তাকে সেনাবাহিনীর পশ্চাৎবাগে দায়িত্ব দেওয়া হয় তখনও সে তৃপ্ত হয় তার দায়িত্ব গ্রহণ করে সে এতটাই সাদা এবং সহজ সরল যে যখন সে অনুমতি চায় তখন তাকে অনুমতি দেওয়া হয় না এবং যখন সে কোনো সুপারিশ করে তখন তার সুপারিশ নেওয়া হয় না বোখারিয়ার হাদিস অত্যন্ত সিম্পল যে খুবই সাধারণ মানুষ যার সে কোনো বিষয়ে হয়তো সুপারিশ করলে এটা অ্যাকসেপ্ট করা হয় না কোনো বিষয়ে অনুমতি চাইলে তাকে অনুমতি দেওয়া হয় না একদম সিম্পল মানুষ আল্লাহ রসুল বলছেন তার জন্য তাকে সামনে দিলেও সে খুশি তাকে পিছনে দিলেও খুশি তার কোন মতামত নেওয়া হোক না নেওয়া হোক তাকে কোন বিষয়েশালী দেওয়া হোক না দেওয়া হোক বরং সে আল্লাহর জন্য কি করে জিহাদ করে এটা বুখারি থেকে বর্ণিত আব্দুল্লাহ বিন আমর কর্তৃক বর্ণিত যে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ধরনের লোককে দুচকের আগুন স্পর্শ করবে না ওই সুখ যা আল্লাহর ভয়ে ক্রন্দন করে এবং দুই ধরনের দু চোখের আগুন স্পর্শ করবে না ঐ সুখ যা আল্লাহর ভয়ে ক্রন্দন করে এবং ওই যা আল্লাহ সীমান্ত পাহারা দিয়ে সারা রাত নির্ঘুম কাটায় আবুরাহান থেকে বর্ণিত একবার আমরা রসুল সাল্লাই ইসলামের সাথে একটা অভিযানে ছিলাম যাত্রাকালে আমরা একটা উঁচু এলাকায় পোসলাম এবং সেখানে রাত অতিবাহিত করলাম আবহাওয়া অনেক ঠান্ডা ছিল ফলে আমি দেখলাম কিছু লোক মাটিতে গর্ত খুঁজছে তারা সেখানে জড়ো হয়ে থাকবে এবং তাদের দ্বারা নিজদের শীত থেকে রক্ষা করবে রসুলসাল্লা তাদেরকে দেখলেন তখন তিনি বললেন কে আজকের রাতে পাহারা দিবে এবং আমি তার জন্য দোয়া করব একজন আনসারে এগিয়ে আসলেন বলেন আমি হবো হে আল্লাহ রসুল আল্লাহ রসুল সালাম তাকে বলেন এবং তার নাম জিজ্ঞেস করলেন আমি তার নিকট গেলাম আমি বললাম যে আমিও রক্ষী হব আল্লাহ কাছে যেতে বললেন তোপর তিনি আমার নাম জিজ্ঞেস করলেন আমি বললাম আবু রাহানা অতঃপর তিনি আমার জন্য একটি দোয়া করলেন এবং সেটি ছিল পূর্বের দো অপেক্ষা ছোট অতঃপর তিনি বললেন দুচকের আগুন সেই সুখের জন্য নিষিদ্ধ যে সুখ আল্লাহ ভয়ে কাঁদে এবং দুজকের আগুন সেই সুখের জন্য নিষিদ্ধ যে সুখ আল্লাহ রাস্তা পাহারা দেওয়ার জন্য সারা রাত জেগে থাকে আহমদ আল মুসান্নাফ আল নাসাই এবং আল হাকিম থেকে বর্ণিত মখুল মা বর্ণিত যে ব্যক্তি আল্লাহ রাস্তায় রাত জেগে পাহারা দিবে ভোর হওয়ার পূর্বেই তার সমস্ত গোনা মাস করা হবে আল সাহালবিনিয়া বলেন যে হুনায়নের দিনে আমরা রসুল সাথে ছিলাম আমরা সারাটা দিন হেঁটেছিলাম একজন সৈনিক রসুল সাল্লাই ইসলামের নিকট আসলেন এবং বললেন রসুল উল্লাহ আমি সামনে এগিয়ে গিয়ে অমুক অমুক পর্বতে পৌঁছেছি এবং আমি সকল হাওয়া জিনদের তাদের মহিলা উঠ ও ভেড়াগুলো হুনাইনে একত্রিত করতে দেখেছি রসুল সাল্লাম মুসকি হাসলেন এবং আনাস বিনজাদ আল গান তার ঘোড়ায় আরোহন করলেন এবং রসুল সালাম নিকট আসলেন রসুল সালাম বলেন যে আনাস বিনাজ আল গান তিনি রসুল সামনে আসলেন এবং বলেন আমি হব হে আল্লাহ রসুল রসুল সাল্লি ইসলাম বললেন তবে আরোহণ করো ফলে তিনি মানে আনাসহ তার ঘোড়ায় আরোহণ করলেন এবং রসুল সাল্লি ইসলামের নিকট আসলেন রসুল সাল্লামাম বলেন এই উপত্যকার দিকে অগ্রসর হও যতক্ষণ না তুমি এর চূড়ায় পৌঁছে যাও এবং আমাদেরকে তোমার দিক থেকে আক্রমণ করতে দিও না তখন আমরা সকালের সলাহ পড়লাম আল্লাহ রসুল বললেন যে কি তোমাদের বীরকে দেখেছ তারা বলল আমরা দেখিনি তার মাঝে দিকে দৃষ্টিপাত করছিলেন যখন সলাহ শেষ হলো তখন তিনি বললেন খুশির খবর বীর এসেছে আমরা গাছের মধ্য দিয়ে উপত্যকার দিকে তাকালাম যে পর্যন্ত না তাকে দেখা গেল এবং সে আসলো এবং আল্লাহ রসুলের সামনে দাঁড়ালো তিনি মানে আনাস বলেন আমি যেখানে আল্লাহ রসুল আমাকে থাকতে বলেছেন সেই উপত্যকার সকাল হওয়া পর্যন্ত সেখানে থেকেছি এবং আমি কাউকেই দেখিনি রসুল সালাম বললেন তুমি কি তোমার প্রহরা সেরে কোথাও গিয়েছিলে তিনি বললেন না কেবল সলার সময় আর প্রকৃতির ডাকে সারা দেওয়া সারা কোথাও যায়নি রসুল সাল্ল ইসলাম বললেন যে তুমি তোমার জান্নাত নিশ্চিত করেছ এবং তুমি আজকের পর আর কোন ভালো কাজ নাও করো তবে তোমার কোনো ক্ষতি হবে না তা আবু দাউদ মুসনাদ এবং আবু ওয়ানাহ এবং আল হাকিম কর্তৃক সাহি ভাবে বর্ণিত এবং আজাহাবি কর্তৃক সম্মতান তাকে বললেন আনা সাজাল হুকে যে তুমি তোমার জান্নাত নিশ্চিত করেছা এবং তুমি যদি আজকের পর আর কোন ভালো কাজ নাও করো তবু তোমার কোনো ক্ষতি হবে না ইন ওর থেকে বর্ণিত রাসুল সাল্লাই বলেন যে আমি কি তোমাদেরকে এমন এক রাতের কথা বলবো না যা আল কদর এর রাতের অপেক্ষা উত্তম একজন রক্ষী কিপূর্ণ সীমান্ত পাহারা দেয় এটা না জেনে যে সে তার পরিবার কোনদিন ফিরে আসতে পারবে কিনা অর্থাৎ ওই রাত যাপন করা হচ্ছে কদরের রাত্রি থেকেও উত্তম রসুল সাল্লি সাল্লাম বলেছেন এখানেই হচ্ছে চতুর্থ অধ্যায়ের সমাপ্তি আমরা রিবাতে দণ্ডায়মান হওয়ার তৌফিক দান করুন যেন আমরা সেই মহান পুরস্কার লাভ করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ